গুমরাহির সব্বিধান করব খান খান গুমরাহির সব্বিধান করব খান খান গুমরাহির সব বিধান করব ভেঙে খান খান গুমরাহির করব ভেঙে খান খান গুমরাহির করব ভেঙে খান খান আমাদের সংবিধান আল কোরআনাল আমাদের সংবিধান আল কোরআনাল আমাদের সংবিধান আল কোরআনাল কোরআন গুমরাহির সব খান খানুমরাহির সংবিধান করবো ভেঙে খান খান আমাদের কিছু বুঝি না আর কোন হতাশা ঘানি না মানিনা মানিনা মানুষের হুকুমত মানি ছাডা কিছু আর অবসান গান আমাদের সংবিধান আমাদের সংবিধান আমাদের সংবিধান আল গুমরাহির সব বিধান করব ভেঙে খান খান সব বিধান করব খান করব ভেঙে খান খান আমাদের সংবিধান সংবিধান আল কোরআন কোরআন আমাদের সংবিধান আল কোরআন কোরআন পথ যত হোক মুদের বন্ধুর বন্ধুর মৃত্যুতে যত ভরপুর ভরপুর মুখে সজা কোরআনের সুর ভেস চোখে ভাসে বেহেস্তিনুর সিনুর পথ যত হোক মুদের বন্ধুর বন্ধুর মৃত্যুতে হোক যত ভরপুর ভরপুর মুখে সদা কোরআনের সুর चोखेलान अल कुरानल कुरानल कुरानल कुरान गुम संविधान करब भे खान खान गुमरा संधान करब भे खान খান খান আমাদের সংবিধান আল কোরআন কোরআন আমাদের সংবিধান আল কোরআন আল কোরআন আমাদের সংবিধান আল কোরআন আল কোরআন আমাদের সংবিধান আল কোরআন আল কোরআন